প্রশ্ন আনলো অন্তরে তুমি হরিণীকে হরিণী পানি পান করেছে পাত্রের উপরে তাওয়ার কুল করে নাই ভরসা করে নাই আমি আল্লাহর উপরে ভরসা করে পানি তালাস করেছে আমি আল্লাহ কুদুরতি তার ঠোঁটের আগায় না করে তুমি ভরসা করে তুমি যদি পাত্রের উপরে ভরসা না করে আমার উপরে কর্তা আমিও তোমার ঠোঁটের আগায় পানি পৌঁছাই নিলাম গর্তা কুলমি মাদ্রাসার টাকা দামটা নাই কেন নাই এই গজব সেই গজব বউর উপরে গজব ছেলের উপরে গজব গজব আর এখন কি মাছ চলে বাঙালি খাওয়ার আর কোন মাসের কথা মনে রাখতে পার জুন এর আগে কি চলছিল মে আমি বলি যারা বলেন এই গজবে সংসারে ব্যয় করেছেন কত টাকা দিনের পথে ব্যয় করেছে না হিসাব ফেলবে মে মাসের সংসার খরচ যদি হয় বিশ হাজার হাদিসের ফরকে বিশ টাকাও দেননি আপনি কেন বলেন নাই তাহলে থাকতেও নাই বলছেন মিথ্যা কথা এই মিথ্যার দ্বারা কি শাস্তি হবে খোদায় আপনাকে নাই মানাই নাই ছেলে থাকতেও নাই বউ থাকতেও নাই টাকা থাকতেও বউ থাকতে নাই মানে ঘরে দেখে এলাম এমন বউ কি লাভ হবে আমার কমান মতো চলে না এমন ছেলে দিয়ে বাবার কি লাভ হবে যে ছেলের অপবাদের অত্যাচারে বাপ জেলখানা এমন থাকতেও নাই কপাল খারাপ আমি মিথ্যা বলে আমার শাস্তি আমার উপরে নিয়েছে ভালো করে মনে রাখবেন আগুনের তাপ দরকার আমার তার আমি আমার ছেলে ভোগবে আমার মেয়ে ভোগবে আমার স্ত্রী ভোগবে আপনাকে আল্লাহ অনেক দিছে কেন বলেন নাই কেন বলেন সমস্যা आल्ला तो बोलिए दीसार चादर चार चतुर्दी मुसीबत परीक्षा तकवा अर्जन करते आल्ला भयार परीक्षा पास करते কেন বলি এই মুসিবত বরং হাদিস বলেছেন এই দোয়া করা যাবেন আল্লাহ ধারণ করার তৌফিক দাও মুসিবত এই দোয়া করা বরং হাদিস শরীফ নসুর ভিন্ন জায়গায় বলেছেন মঙ্গল চান তাকে মুসিবত চান তাকে মুসিবত দে একজন নবী একজন সাহাবি একজন তাবেন তা একজন আমি গানজাখরের মুসিবত না এলে আমার কি আপনার কপাল খারাপ নুজহাতুল মজাল ইসলামক কিতাবে দেখেছি মজার কথা রোজাদার কে ও বলেন হাত দিয়ে ফিরিস্টা দিয়ে পাঠিয়ে দিচ্ছি দিয়া দাও আজকে একটি ঘটনা দেখলাম কিতাবে আসতে আসতে বাদশা হারুন রশিদ বলতেছে এই বুড়া তুমি যে গাছটা লাগাইতেছো এইটা বড় হইতে কত বছর লাগাইবে বলে অনেক বছর তুমি এইটা বড় তুমি এতদিন মাছ ভাব না তাহলে গাছ বড় হবে তারপর ফল দিবে তুমি খেতে পারবা বলেছে আগের যুগের মানুষ ফল লাগাই গেছে গাছ লাগাইছে আমরা যেমন খাই আমরা লাগাই যেমন সামনের লোকেরা খাব বুড়ার কথাটা শুই না লোকটা খুশি হইয়া বাচ্চা খুশি হইয়া এক পাইছে। দুই বছর পরে পাইছে আমি গাছ না লাগাইতেই ফল পাই যাই বাদশাহারুন রসিদা আরো এক হাজার দিয়ে দিয়েছে বুড়ায় কয় মানুষ গাছ লাগাইলে ফল পায় জীবনে একবার আমি জন্ম এই উদাহরণটা দিয়া রোজার বয়ানি আজকে দেখে এসেছি ফাজা এই উদাহরণটা দিয়া बादशा मानी गोटियाद परशोधे उल्लेख्य भक्त देते আজকে আমি দিব যে যাহা কেউ স্বর্ণ আমার এই লাগবে সেই লাগবে চুপচাপ বসে আছে বাদশাহ তুমি কিছু চাও না আয়াজ নামের খাওয়াদেম বলতেছেন বাদশাহ আপনি কি আমাকে ভালোবাসেন বলে অবশ্যই কেমন বলে তুমি আমার বলে এটাই তো বড় হাত দিয়া আর কি চাইলাই আপনি যেহেতু আমার সব আমার আপনি যেহেতু আমার সব আমার হ্যাঁ ও রোজা দা রোজা রাখবা পর্দা করবা নামাজ করবার সব পুরস্কার আমি দিলাম নামাজের পুরস্কার দিলাম জাকাতের পুরস্কার দিয়া দিলাম ফিরিসা দিয়ে দেখো পাঁচ নামাজ পড়লে পঞ্চাশ রোজাদার তুমি আমার আমি আল্লাহ তোমা। যার আল্লাহ হয়ে যায় আল্লাহ যার হবে তার কিছু প্রয়োজন আল্লাহ যদি আমার হয়ে যায় আমি যদি আল্লাহ আর হয়ে যায় আর কিছুই দরকার নাই হল আল্লাহ আমাদেরকে শয়তানের শিকল লাগান শিকল লাগান ভাইরা এই কথাটা মানতে চায় শতানকে বন্দি করে রাখছে জাহ্নাতের দরজা ফলা জাহান্নের দরজা বন্ধ শয়তানকে বন্দি করে রাখার দুই ব্যাখ্যা প্রশ্ন করে এত অপরাধ কেন করে মানুষ রোজার মাসে শৈতানের পায়ে তারপরও দেখবেন শয়তানকে বন্দী করার মাধ্যমে এক ব্যাখ্যা হলো যে এই মানুষগুলো গুনা কম করবে রোজার মাস অবশ্যই প্রচন্ড গুণাগার সেও গুণাগম করবে আল্লাহ রবুল আলমী রোজাদারকে আর কি পুরস্কার দিতে পারেন যে আল্লাহ নিজেই রোজাদারের জন্য হয় কোন রোজাদার রোজাও রাখে গালিও দেয় রোজাও রাখে মিথ্যা বলে রোজাও রাখে মাফে বেজাল করে রোজা রাখে ঝদরাও করে রোজাও রাখে চুরিও করে রোজা রেখে জুয়া খেলে নাই রোজা রাখে তারাবি পরে না তারাবি পরলে বিষ পরে না আট ফিরে দৌড়ায় আমল চোর কি আমল চোর অথচ নবী বলেন রোজায় দুইটা আমল একটা আমার একটা আল্লাহ রোজা আল্লাহ তার এতটা কাজ ছিল না নবী যা করেন না আমি কেন করবো নবী তো তারাবি পরেন নবীজি তারাবি পরেছেন জীবনে একবার মাত্র তিন দিন তুমি জীবনে একবার বলো ভণ্ডে একবার তিন দিন সন্দেহ হচ্ছে আপনি নবী জীবনে তারাবি কতবার পড়ছে জীবনে একবার কয়দিন তিন দিন লাগাতার তিন দিন না দিন পরে একদিন নবী যা করেন নাই তা করব না একমাত্র গভীর জ্ঞান নিজেই মুরব্বী কোন কাউকে মুরব্বী মানে নিজেই মুরব্বী আর গভীর ধর্মীয় জ্ঞান তর্জমা কি মাস্তানি করা যায় নাই দরজমা দেখেন আস্তানি করা যায় না তাপসিল ব্যাখ্যা করতে হয় আর ব্যাখ্যা করতে হলে নিজে নিজে মারা যায় না বড় ভিন্ন জিনিস বড় ভিন্ন জিনিস আল্লাহ বলেন রোজাদার তুমি আমার আমি তোমার গালি দেনে ওয়াল্লা কে বলবেন না ওই রোজাদার কে আল্লাহ বলবেন তুমি আমার আমি তোমার যেই রোজাদার ছয় গুণ ওয়ালা হয় জীবন করা যাবে না গালি দেওয়া যাবে না মিথ্যা বলা যাবে না আর সিজবু ইঞ্জিওয়াল কি মিথ্যা মানুষকে ধ্বংস করে একদিন আগে আর আপনাদের কাঠ আমাদের বরিশাল ভাষায় বলে গুনে খায় এটা একদিনে খায় না আস্তে আস্তে খায় মিথ্যাবাদি খেয়াল একদিনে শেষ করবে না আস্তে আস্তে তুমি মাপে ভেজাল করেছো দশ দিন র্যাবের ভিডা একদিন নাই মাস্তানি করে না হ্যাঁ আপনি চিন্তা করেন আপনার তার একটা নিস্কলে এমপি মহাদ কথা বলবেন এটাই স্বাভাবিক हाथों एक डेन आज तार ग्राम कथा पापा ঘুনে খাওয়ার মতো ধ্বংস এ পাপ তো একদিনে ধরে নি একদিনের পাপে ধরছে একদিনের পাপে ধরেনি এ পাপ বাত্তি হয়েছে রে সালাম দেয় সার সার দেখছেন ম্যাজিস্ট্রেট না এসপি না র্যাব না স্বাভাবিক শার্কেন্ট করে এরপর সার র্যাব সার পুলিশ বলে সার এরপর তার হাতে হেনকা আর কি জ্বলন্ত উদাহরণ এই বাংলাদেশে চান এরপরও মাছানি করবেন আমার থেকে টাকাওয়ালা টাকাওয়ালা হয়েই আপনার টাকা তো আমারও আছে বরং আপনার টাকা না পা আমারটা পাশতানি আমি বেশি করতে পারি আপনার বাড়ি আছে বাড়ি আমারও আছে আপনার গাড়ি আছে গাড়ি আমারও আছে আপনার সম্মান বেশি আমার বেশি আপনি যদি অহংকার করেন কি বিষয় কি আমি ভালো খাই মাসানি আমি করতে পারি মাথার ঘাম পায় ফেলে পাস্তালা বিল্ডিং করতে করতে দাড়ি পাকা ঝরা শুরু কবরে আশ্রয় ডাকতেছে এই সময় মোটামুটি পাঁচতলা বিল্ডিং কমপ্লিটলি বেডরুম ড্রয়িং রুম না আরো হাই কমান্ড বসায় আবহে পত্রিকা বলার সুযোগ আছে বিদেশে নাকি টিভিও লাগাই এনেছে টিভি দেখবে আর বাথরুমে বসে থাকবে হাই কমান্ড এখন এই সুন্দর নতুন বাড়ি করলো বুড়া মানুষটা মাতার গাম পায়ে ফেলে বাড়িতে ঢুকে এখন বেডরুম ঘুমাবে আরামে ডাক্তার টেলিফোন করে মরবি না আরো কয়েকদিন বাঁচবি আরো কয়েকদিন পোলরে ঘুমা ডাইনি এত তাড়াতাড়ি মরিচ বর্তা ভাব আলু বর্তা পেঁপে বর্তা মরিচ কই বুড়ার মত আমি মরে যাই এই বৃষ্টির মাঝে আপনার ছেলে আপনার মেয়ে আপনার স্ত্রী এই কাদা পানির মধ্যে কবর খনন করে মানুষ ডাইকা পলিথিন দিয়ে পেঁচায় কোন রকম একটা জানাজা পরবরে সম্পদের তিন ঘন্টার মধ্যে কিলা কিলিয়ে গেছে বেশি আর কম হয়ে কিসের রাস্তানি করেন বাড়ি আপনা না কবরের জায়গাও তো আপনার না রোজাদারকে আল্লাহ বলবেন তুমি আমার আমি তোমার চলে এই পঁচিশ পর্যন্ত রেজাল্ট বের করবেন এখন রোজাটা তিন বাক্য রয়েছেন রহমত আপনি রহমত পাইছেন কিনা এখন রেজাল্ট দিবেন এই জিব্বা দ্বারা গিবত করা হয়নি পঁচিশ দিনে মিথ্যা বলা হয়নি ঝগড়া হয়নি ইনশাআল্লাহ আশাবাদী আপনি রহমত পেয়েছেন পেয়ে যাবেন আর যদি আপনার অন্তর বলে নাজাত পাবেন কিনা তোর উপরে নির্ধারিত হবে যদি করতে পারেন তো খালাসলেন আমি হাফিজুর রহমানের নামে বদনাম গাইছেন এটাই কবির তাহলে আপনার জবান হেফাজত হয় সংক্ষেপ শেষ করে দিচ্ছি কেন নষ্ট করেন কথা বলেন বেশি কথা বলেন মোবাইল এত বেহুদা না বলে পড়তে থাকেন সুরায় ফাতে আলহামদু তিনবার সুরে শরীরে মা বাবার জন্য জিব্বাটাকে হেফাজত করতে পারতেছেন না করতে থাকেন গুনা মাপচা এরপরে চোখের হেফাজ দুই নাম্বার বনকি চোখের হেফাজ চোখের হেফাজ এই চোখ দিয়া ফেসবুক সামনে কি দেখছেন তারাবী নামাজ বাদ দিয়ে ক্রিকেট খেলা চাইছেন কথা পাকিস্তান জিততে গেছে না কথা যারা পাকিস্তান জিতার কারণে খুশিয়ারা রাজাকার হ্যাঁ হ্যাঁ খুব শব্দ পাকিস্তানের পক্ষ নিলেই রাজাকার আমি পাকিস্তান বুঝি না হিন্দু না আমি হিন্দুস্তানি মুসলমানের আজ বিপদে পড়লে আমি সহ্য করে নিব না বার্মায় মুসলমান বিপদে পড়েছে আমি এখান থেকে কিছু না পারলেও সরকারের কাছে দাবি জানাবো কিছু করার জন্য না হয়তো করতে পারবো কেন দোয়া করবো আমি বারবার পক্ষে এনাম সলমানের পক্ষে আমি পাকিস্তানের পক্ষে নাম সলমানের পক্ষে বুঝেন ভালো করে বুঝেন চোখের হেফাজ তারা বিয়া ক্রিকেট খেলা চাইছে এটার মধ্যে কি মজা আমি বুঝি না কি এটা দেখলে কি ভাই আমার বুঝে আছে এটা যারা বুঝে এরা বৌস বুঝে বউ পর্যন্ত বিদায় করে দিছে কেমন গানজাখরি কথা সোনার ছেলেদের লেখাপড়া ক্ষতি করেছে ক্রিকেট খেলা আর মোবাইল এই কথা বলব বরং কোরআন এর আওয়াজে মানুষের জিবর হেফাজত গেছি আম্মাজানেরা জবানের হেফাজত করবেন আপনারা নবীজি বলছেন মহিলারা বেশি জাহান নান কেন ভিতরে তো আমরা ঢুকতে পারি না রাষ্ট্রীয় মেহমান বা বাদশাহ একবার দরজা খুলে ভেতরে ঢুকেন নামাজ করেন পরিষ্কার করেন কার গিলাপ পরিবর্তন করেন ওই ভিতরে যদি ফালায় আমাজ এর দ্বারা নিতে হবে যে আমরা আম্মাজানদের সাথে বেশি কঠোর হওয়া যাবে না আবার বেশি ছেড়েও দেওয়া যাবে না যে আম্মাজান আমাকে কমান দিবেন আমাকে অর্ডার করবেন এটা দাও সেটা দাও অমুক জায়গায় ঘুরতে নিয়ে যাও আপনার কপাল ভালো যে আপনি কোরআন মা রসুলের হাতে প্রথম কালে মা পড়েছে পৃথিবীর শ্রেষ্ঠ নামাজ পড়বেন স্বামীর খেদমত করবেন স্বামীর মাল হেফাজত করবেন এই তিনটা গুণ আপনাদের মূল স্বামীর মাল হেফাজত করা আপনাদের নৈতিক দায়িত্ব ভালো করে মনে রাখবেন আপনার স্বামী কোটি কামাই করে আর আপনি যদি কোনো বরকত হবে না আর এই গজবে মা আপনিও পরে যাবেন স্বামীর মাল হেফাজত করা আপনার এক নম্বর দায়িত্ব পাঁচ নামাজ আর সন্তান গুলো মানুষ বানান আমি হাফিজুর রহমান একটা মায়ের সন্তান আপনিও আমার মায়ের মতো মা আজ এই বৃষ্টির মাঝে কত দূর থেকে আপনারা শুনতেছেন আসছেন কষ্ট করে আপনি কেন আল্লাহর কাছে এই দোয়া কবুলের মাস বলেন না আল্লাহ তুমি আমাকে একটা কোরআন সন্তানের মা বানাও কেন বলেন না হাফিজ কোরআনের মা বানাও ঘর সুন্দর হওয়ার জন্য সন্তান আদর্শওয়ালা হওয়ার জন্য বাবার থেকে মায়ের ভূমিকা অনেক বেশি মায়ের ভূমিকা অপরিহার্য আমরা দিনের পথে আসার ক্ষেত্রে আমার মায়ের অবদান অনেক বেশি আমার মা যদি মায়া করতেন তাহলে আমি মাদ্রাসায় পড়ে আলেম হতে পারতাম না অনেক দূরে পাঠিয়ে দিছেন লেখাপড়ার জন্য ছোটবেলার থেকেই মায়া করলে তা হতো না তিন দিন পরে টের পাওয়া গেছে যে একদিনও মাদ্রাসায় যাই নাই না এভাবে হবে না দূরে দিতে হবে টাকা বাস ভাড়া সেই বিশ বছর আগে আর এত দূর মা যদি মায়া করতেন তাহলে হতো না যত ভাষা ভাষা আছে সহজ অথচ মানুষ ইংরেজি শিখাইতে মাস্টার রাখে প্রাইভেট রাখে টাকা দেয় অনবনত সময় দেয় আর কোরআ শিখাটা মনে করে এটা আসমানি এক বড় ভারী বোঝা গজব অথচ ইংরেজির এ যে দিন থেকে শিক্ষা শুরু করবে আপনার সন্তান অঙ্কর এক যখন শিক্ষা শুরু করবে ওদিন থেকে আলিফ শিখাও শুরু করে দেন ইংরেজির জেদ পর্যন্ত যাওয়ার ২০ দিন আগে আপনার সন্তান ইয়া পর্যন্ত শিখে ফেলবে কোন শেতান আপনাকে গ্রাস করেছে যে আপনি ইংরেজি পড়াইতে পারেন আমি যদি এক ঘন্টা করে প্রতিদিন কাউকে টিচিং দেই বুড়া মানুষ জুয়ান মানুষ মাত্র বিশ দিনে আমি কোরআনের সবক হাতে দিতে পারবো আমি পড়িয়েছি আল্লাহ সফর মাত্র বিশ দিন লাগে একেবারে আলিফ থেকে কোরআন হাতে নিতে এক ঘন্টা সময় এত সহজ আরবি ভাষা অথচ সে কোরআন শিখান না আম্মা জানেরও পড়েন না হ্যাঁ কালকে কদর নি কাগজে সিলি বাজবে অমুক আম্মা যান তেরো কত অমুক বোনের সাত ক্ষত বক্সাইয়া আম্মাজানেরা শুনেনি হ্যাঁ ভালো করে শুনেন তেরো ক্ষত আমি হাফিজুর রহমান প্লাস উলামায় হাজরাত মাদ্রাসার তলিবুল আপনারা জবাব দিবেন আমরা যত তাড়াতাড়ি বিশুদ্ধভাবে কোরআন করতে পারবো দ্রুত আমাদের বাইরে কেউ পারবে তাহলে আমি তাহলে দৈনিক মোটামুটি রোজারাইকা রাইখা পাশা পরা যায় কয় পারাড়া পাঁচপাড়া দৈনিক পড়লে দ্রুত একজন হাফেজ সাহেব মাসে কয় খতম হবে আম্মাজানেরা বাচ্চাদের ঝামেলা রান্না বাংলার জামেলার মাঝে নামাজ রোজার মাঝে খুঁজে পাওয়া যাবে বর মু আম্মাজানদেরকে আমি আদবের সাথে গুণাহের থেকে বাঁচাবার জন্য রাজানের বরকত পান্লা হেফাজত মহিলাদের কীবাদ শেখায়াত বেশি বদনাম বেহুদা কথা বেশি অনাক্ষক কথা দুচার জন এক জায়গায় বসলে প্রচন্ড অনর্থক কথা গল্প যেগুলো ভাষা নাই বুঝাবার মত যে এত অনর্থক কথা হয় এজন্য আল্লাহ রোজাদারকে পুরস্কার দিবেন নিজের হাতে অথবা আল্লাহ নিজেই রোজাদারের পুরস্কার ওই রোজাদার যার জবান হেফাজত হবে বারবার কথাটা বলি চোখের হেফাজত নেদায়ে মিহরা তাকুয়ার বয়ানে পেয়েছি একটি ঘটনা আল্লাহর এক বান্দি খাতি যুবতী মেয়েটা হাত মুজাফা মুজা লাগায় যায় হাত মুজা লাগায় পেছন দিক দিয়ে একটা যুবক এই যুবতী মেয়েটার পেছনে অনুসরণ করা শুরু করলো যুবতী মেয়েটা নিচে দিয়ে তাকায় হাতে আল্লাহর ভয় ওই যুবতী মেয়েটার হাত মোজা পা মোজা লাগানো চলছে আমি তোমাকেই চাই আমার হাত মুজা পা মুজা লাগানো কি দেখে তুমি আকর্ষিত হয়েছ যুবক বলে ও বোন আমি তোমার পোরকার মাঝে চোখের চাহনি দেখে আমি পাগল হয়েছি যুবতী ঘরের থেকে ঘরের মধ্যে গিয়া কাজের সন্তানের দেখে বলে রে সন্তান তুমি আমাকে একটা ফল কাটার ছুরি দাও ফল কাটার ছুরি হাতের মধ্যে নেওয়ার পর ওই যুবতী মেয়েটা হাত মোজা পা মোজা ফুলে পাগল হয়ে বাড়ির আমার এই চোখ দুটা আমি রিজার্ভ করে রেখেছিলাম আমার মালিকের মোলাকাতের জন্য ও যুবক আমার চোখ যখন দেখেছে এই বেগানার নজরওয়ালা চোখ দিয়ে কাছে হাজির হতে চাই না আমার এই চক্ষ দুটো তার বলো চামড়ার চোখের কোন দরকার নাই আল্লাহ যদি কবুল করেন তার মোলাকাত অন্তর চোখের দ্বারাই হবে দেখো এক তু মে মা চোখের হেফাজ যুতি মেয়ের চোখে যখন বেগানার নজর পড়েছে চোখ গুলো ফালায় দিল কানের হেফাজত কানের হেফাজত কে আমি রোজাদার জবান দিয়া যা বলা যাবে না কান দিয়া তা শোনা যাবে না চার নাম্বারে অন্তরের হেফাজত চার নাম্বার অন্তরের হেফাজত অন্তরকে হেফাজত কর হ্যাঁ অন্য তুমি যে এফতারি করবা সাহারি খাইবা এটা কম হলেও জানো হালাল উপার্জনের দ্বারা এফতারিটাও জানো হালালের দ্বারা হয় সাহারিটাও জানো হালাল উপার্জনের দ্বারা হয় খাও হারাম উপার্জিত টাকার দ্বারা সম্পদের দ্বারা ইফতারি সাহারি কবুল হবে না এই ছয়টা গুণ যাদের মধ্যে পরিপূর্ণ থাকবে এমন রোজাদার মোত্তা হয়ে যাবে আর এমন রোজাদারকে বলবে আমি তোমার অর্থাৎ তোমার হিসাব লাগবে না একদল মানুষ হিসাব তারা জান্নাতে যাবে তারা হবে মোত্তা এই বিনা হিসাবে রোজা আসতে না আসতে শেষে দিয়ে চলে গেল আজ মার্কেটিং নিয়ে সবাই ব্যস্ত বৃষ্টি একটা মসিবাত আহ পত মার্কে দেখো বাকি নতুন কাপুর কিনা লাগবে এই বয়ান কে দিস নতুন পোশাক পরে ঈদ করা লাগবে এই বয়ান কে দিল রে বাবা পরিষ্কার পরিচ্ছন্ন ঈদের জামা আছে পরিষ্কার আমার জামা অনেক ভালো আমার মঙ্গি অ আমার নতুন করে জামা কেনার দরকার নাই পোশাক কেনার দরকার নাই বরং টাকা তুমি গরিবের দেও তোমার একটাও কিনতে পারল না লাগবে না কেনা লাগবে না আমি না দিতেছি কি দিস দুইশো টাকার কাপুর আহা রাখ করিয়ে দিয়া এগুলো সব ফ্যাশন ফ্যাশন জাকাত নামের ফ্যাশন ওই কাপড়টা আপনার বিবিরে ভরাইতে তো আপনি চাপেন না তার মানে কি ওটা আপনি পরা হারাম আপনি জাকাতের টাকা দিয়ে কিনলে সেটা পরা হারাম আপনি যতক্ষণ পর্যন্ত জাকাতের টাকা দিয়ে কাপড় কিনেন নি ততক্ষণ তো হালাল আপনার হালাল লম্বা কথা জাকাতের উপরে আজকে জাকাত সঠিক আদায় হচ্ছে না এবং ঠিক পাত্রে যাচ্ছে না যদি জায়গা সঠিকভাবে আদায় করে দিত ধনীরা আর সঠিক পাত্রে যাইত পাঁচ বছর বাংলাদেশ খুঁজে পাওয়া বাংলাদেশে ভাই সঠিক কথা মানেন না হয় সমর্থন করেন সমর্থনও করবেন না মানবেন না উল্টা উল্টা পাল্টা কথা বলবেন এটা কেমন বেয়া ভুল হইলে বলেন সঠিক হলে আপনি মানেন না হয় সমর্থন উল্টা পাল্টা বলেন এটা কোন আমি তো আপনাকে জাহাজ থেকে বাঁচাবার জন্য বলছি লাইনে মানুষকে গরিবকে দাঁড় করায় দুইশো টাকা দামের কাপড় দিলে জাকাতের হক আয় হবে আল্লাহ পাবেন জাকাতের অংশ গরিবের হাতে পৌঁছাইয়া দেওয়া ফরজ কিন্তু গরিবের নেওয়া ফরজ না পাওয়া অধিকার নেওয়া না পাওয়া ফর গরিবের নেওয়া ফরজ না পাওয়া অধিকার আর কেমনে বুঝাইতাম যে আল্লাহর বরকত এগুলো না করলে আপনি পাবেন এই তার এই দোহার থানা ধরে দোহার থানায় জন ধনী যারা দশ লাখ ২০ লাখ সাইনবোর্ড ওলা লোক আছেন তারা কোটি টাকা জাকাত আসে চার দোকান কাউকে একটা দোকান উঠায় দিব এক লাখ লাগুর দেড় লাখ লাগুর দিয়া দিলাম জীবনে জাকাত খাইলে এই গরিব একবার ও যদি খুঁজি ধরে রাখতে পারে একদিন জাকাত দেনে ওলা হয়ে মানুষ মারা গেল দেনেওয়ালার হাতে হ্যান্ড কাপ এই বলছি জাকাত গরিবের হাতে পৌঁছাইয়া দেওয়া ফরজ গরিব নেওয়া ফরজ না পাওয়া মে মাসের এক তারিখ শ্রমিক দিবস পালন করছেন আপনারা শ্রমিকের বেতন এখনো কবে দিবেন জানি না বড় আন্দোলনও চলতেছে বেতন আদায়ের জন্য আপনি মানুষ না অন্য কিছু নিজের সব কিছু করলেন গরিবের একবার চিন্তা করলেন না এই রমাজানে আমরা মারিয়াম খেজুর দাবিটা খাই মালিক কর্মচারীরে দেই পায়ে ফিসা কিল খাওয়া ধুলায় মিশানো আটানার খেজুরে আর বয়ান করব না আমার সফর অনেক বলা যাবে এই জাকাত যদি না যারা দেয় না না। টাকা গুলো কই যায় বাংলাদেশ ব্যাংকে জাকাত এদের আলাদা কইরা এরাই টাকাটা ন্যাশনাল ব্যাংকে দেয় খুব খেয়াল করেন ভাই রাগ করবেন যারা দেয় না অথচ জাকাত খরচ এদের টাকাগুলো আলাদা করে কি ভারত যায় বুঝেননি গজব লাগছে গঞ্জাক তিন বছর পরে দোকানে আগুন ছেলের পাও নিজের হার হারাম হারাম আপনি ভক্ষণ করে কোনোদিন নাজাদ লবেন না গরিবের হ গরিবের চোখের পানি ফেলে কেউ আরামে থাকবেন এই স্বপ্ন দেখলেও ডাক কাফারা দিতে হবে কাফরার হার স্বপ্ন মিথ্যে স্বপ্ন গরিবের চোখের পানির অনেক দাম কেউ ভালো অবস্থানে নাই গরিবের কাদায় একটা লোক দেখায় যে গরিবের হক নষ্ট করছে অথবা সুদে টাকা লাগায় তা আপনারা সুদ ঘুষ লোনা কত ভালো আছেন থেকে বলেন আমরা মিথ্যা বলার চেষ্টা করি না হারাম খাওয়ার চেষ্টা করি না পর্দা করার চেষ্টা করি সুলতানগুলো কোরআন করাবার চেষ্টা করি বিআইপি মেহমান বানায় ওলামা কেরামদেরকে পৃথিবীর চরম ইতিহার বাংলাদেশের ইতিহাসের পাতায় থাকবে বাংলাদেশের ওলামা এ দেরকে সরকার না এখনো না এতেই যেমন নাস্তিকের ঘুম নাই মুনাফিকে উষ্ণাই নাই আমরা আমরা আমরা আগের মতই আছি কারণ স্বীকৃতি দেওয়া না দেওয়া আর করেছে আগে ডাউন ছিলাম মিথ্যে কথা আমরা আগেও যেমন এখনো তেমন কারণ সরকারের স্বীকৃতি আমাদের সম্মানের মানদণ্ড নয় রসুলের শুনল আমাদের সম্মানের মানদণ্ড কত সাইজগুলা দিস রে কান দায় কত বোখারি ফরণ্যের কান্দাইছ হ্যাঁ কৌমি মাদ্রাসায় পরে লাভ নাই লাভ নাই এডি জঙ্গি হয় সৌর হয় বাঘর হয় এই হে কত আলেমাদের সম্মান কে দিবে আল্লাহ আল্লাহ কিন্তু আমরা যদি সুন্নত থেকে বিচ্যুত হয়ে যাই গজব আবার আমাদের কপালে আমরাই ডেকে নি আল্লাহ আমাদের সবাইকে এই রোজার হাফ আদায় করে বাকি দিনগুলো অতিবাহিত করার তৌফিক দান করুন আমিনা আনি আলহামদুলিল্লাহ আমিন